وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَازَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء সঈদিন আজকে আমাদের তাপসির শুরু হবে সুরা ইউসুফের পঞ্চান্ন ফাইভ এখানে যখন আমরা দেখি যে ইউসুফ আলাহ যে ঘরে তিনি প্রতিপালিত হন খরিদ করে নিয়ে আসেন তিনি আজিজ ও তিনি আসলে আবার পরে দেখি আরেক শব্দ আছে মালেক বাদশাহ তো এরা কি দুইজন দুই মানুষ না দুটো আজিজমেসের এবং মালেক একই ব্যক্তিকে মিন করা হয়েছে প্রথমে কি যিনি ছিলেন তিনি বাদশাহ উজির কিনা কোন মন্ত্রী কিনা এবং বাদশাহ আরেকজন এরকম কিনা নাকি দুইটারাই এক ব্যক্তির জন্য ব্যবহৃত হয়েছে এটা নিয়ে কিছু আলোচনা এসেছে। আমি তা করলাম এখানে দেখা যায় কোন কোন মুফাসে বলেছেন হ্যাঁ দা এগুলা পরিষ্কার ভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম ব্যাখ্যা করে বলেন না এরা দুইজন একজন না দুইজন সরাসরি পাওয়া যাচ্ছে না কিন্তু দুইটারই সম্ভাবনা মনে হয় আছে তো দাক নামে এক মুফাসেব রাহমা তিনি বলেছেন হাদ আল্লাহ মালিক উমেস কব আজিজ তিনি বলেছেন মিশরের বাদশাহ সরাসরি খরিদ করেছেন বাদশাহ ঘরেই তিনি প্রতিপালিত হয়েছেন বাদশাহ স্ত্রী এবং এই বাদশাহ টাইটেল ছিল আরবিতে মালিক বলে কোন কোন এলাকায় বাদশাহ কিন্তু ওই এলাকায় তারা বলতো আজিজ আজিজ এর দুটো অর্থ আছে একটা অর্থ আজিজ অনেক শক্তিশালী তো বাচ্চাকে তারা অনেক শক্তি রাখার মনে করতে ক্ষমতাশীল আবার আজিজ মানে প্রিয় তিনি এই তিনি পেয়েছেন এটা একটা তার দুইজন এক লোক দুই লোক না ওকে আর আজিজ ওনার টাইটেল নাম হলো তার তেতফির তেতফির আর আবার কেউ কেউ বলেছেন না তিনি হচ্ছেন এমনি আব্বাস রাজি আল্লাহ আনোয়া বলেছেন তিনি হচ্ছেন আসলে ইনামা ইস্তারটা হলো ওয়াজির ও মালেক মিশরের বাদশাহর মন্ত্রী মিশরের বাদশাহ মন্ত্রী তিনি বাদশাহ আরেকজন মালিক এটা নিয়ে দুটো রেওয়ায়ত পাওয়া যাচ্ছে তা সিলে তবে যার মনে হচ্ছে ওজন করতে গেলে মন্ত্রী হওয়ার সম্ভাবনাটা একটু বেশি সাধারণত আজিলকে হিসেবে খুব কমই ব্যবহার হতো আরবি ভাষায় বা আরবি পাশাপাশি অন্যান্য ভাষা যেগুলো আছে হিব্রু হোক আশেপাশে ভাষাগুলো কাজেই দুটো হওয়ার সম্ভাবনা আছে এবং ওই ওয়াজির যিনি ওয়াজির বা বিভিন্ন যে খাজানা আছে এটা অর্থ কৃষি খাদ্য এগুলো সবগুলোকে খাজানা মিন করে খাজানার অর্থ গুদাম ঘর হয় খাজানার অর্থ কোষাগার হয় খাজানার অর্থ কৃষি উৎপাদন বা এই জাতীয় সবগুলোই হয়তো হতে পারে কোন কোন সময় আমাদের দেশের এক মন্ত্রী ও তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে কোন সময় আবার এক পালন করে কি না তো এরকম কিছু হয়েছে খাজা বলতে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আজিজ প্রভাবশালী মন্ত্রী ছিলেন হয়তোবা তিনি এইটার সম্ভাবনা বেশি আছে এবং তার ব্যাপারে কথা এসেছে যে এই লোকটা পৃথিবীর প্রচারিত আছে নামের খসম আজিজ মেসের শুনছেন কি না এটা আমাদের দেশে কোনো কেনা লেখা বলে নামের খসম আজিজ মেসের মানে কামের কিছু না তো তার ব্যাপারে কিছু কিছু রে এসছে যে সমর্থক ছিল না ইউসুফ আলহ ইসলামের পরবর্তী পর্যায়ে তিনি যখন বাদশাহ ওনাকে ডেকে নিয়ে আসলেন এনে আপনাদের পাঠালেন তাদের কাছে যেতে বলছে আপনি আসেন পঞ্চান্ন নম্বর আয়াতে তখন তিনি কি বলেছিলেন যে মহিলাদের ঘটনা কি আমি যে দুষ্কৃতিকারী ছিলাম না এটাকে প্রমাণ করার জন্যে পূর্ণ ব্যবস্থাটাকে আগে ফাইনাল করে আস যে আমি নির্দোষ না দোষী তাহলে রাষ্ট্রীয় ভাবে এলান করে দেওয়া হোক কারণ আমি এরকম একটা বদনামের কলঙ্ক মাথায় করে যাব না এরকম অনেক সময় হয় মানুষকে কেউ কেউ বদনামের কলঙ্ক দেয় অথচ লোকটা নির্দোষ পুরুষও হতে পারে মহিলাও হতে পারে এবং তার কথা কানা ঘুষা চলে ও ওনার ব্যাপারে এরকম বলা হয়েছে তো তিনি বিতর্কিত তিনি কন্ট্রোভার্সিয়াল আমি তা চাই না নবু দায়িত্ব পালন করতে হবে এগুলো ক্লিয়ার করে দেওয়া হোক তিনি বললেন যা লিখা লেখুন হুবিল গাইব যেন বাচ্চা নিজে বা মন্ত্রী নিজে ভালো করে জানে যে আমি তাকে তার অনুপস্থিতিতে কখনো বিশ্বাসঘাতকতা করতে চাইনি এমন কোন অন্যায় কাজ আমি করিনি আমান করে এত বড় জঘন্য অন্যায় কাজ করে আল্লাহ তালা তাদেরকে কখনো হেদায় দেন না তিনি এটাকে আরো করলেন যে তিনি এই কাজকে কত ঘৃণা করেন ওমা উবরিফ্লা তবে এই যে দূরে থাকা অন্যায় কাজ না করা এভাবে তার পক্ষ থেকে প্রেসার দেওয়া সত্ত্বেও দূরে থাকা করেছে যে আমি এটা আমার কোনো কিছু আসে না এটা আলোচনা করেছেন মোহন কেরাম উনি কি ওনার ভিতরে কোন ওয়াসবসা এসেছিল কিনা ইচ্ছা হয়েছিল কিনা নবীদের ভিতরে এগুলো আসতে পারে কিনা এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে যে নবীরা ওই লেভেল পর্যন্ত সাধারণ মানুষ অনেক মজবুত তার এক্সাম্পল কেউ কেউ দিয়েছেন যদি আপনি পিপাসা খুব কষ্ট পান রোজার দিনে পানির গ্লাস সামনে আসে রোজার দিনে খুব কষ্ট হচ্ছে পানি খাইতে পানি গ্রা দেখছেন পানি খাইতে মনে চায় এরকম কোন সময় মনে চায় আপনার আর এখানে পানি খেলে খুব ভালো লাগতো মনে আসেন এরকম কিন্তু আপনি খান যতক্ষণ আপনি না খেয়েছেন যদি কোনো ধারণাও মনের মধ্যে আসে পানি খাইতে মনে চেয়েছিল এজন্য আপনার কোন গুণা হয়েছে এই ওয়াসা ওয়াসা আল্লাহ মাফ করে দিন কোন নবীর মনে যদি এরকম আসেও পুরুষ হিসাবে মহিলাদের প্রতি আকর্ষণ যদি সৃষ্টি হয়েও যায় যতক্ষণ পর্যন্ত কোন ধরনের হরকত নড়াচড়া অ্যাকশন না নিয়েছেন তখন পর্যন্ত এটাকে গুণা মনে করা হয় না গুনার দিকে উৎসাহিত করে গুনার দিকে নিয়ে যেতে চায় ওয়াস ওয়াশা যায় ইমা রহমা রব্বি তবে আমার রব যদি কাউকে রহম করেন তার ওয়াশ আসার পরিমাণ এত বেশি মজবুত হয় না তাকে এভাবে ই রাহিম আমার রব নিশ্চয়ই অনেক ক্ষমাশীল তিনি অনেক দয়াময় এই কথা তিনি বললেন এই ঘটনার পরে এই বিভিন্ন কাহিনীতে অনেক কিছু এসেছে ইসরায়েলি রেওয়ায়তের মধ্যে বহু ঘটনা আছে যে ইসরি আলাম আসলে তিনি কাপড় চাপড় কিছু খুলিয়ে ফেলছেন শরীর থেকে তিনি মূল কাজে অগ্রসর হয়ে গেছেন একসময় একদম লাস্ট মমেন্টে গিয়ে উনি পেয়েছেন অনেক আজে বাজে কথাবার্তা লিখেছেন এগুলো কিছু কিছু তফসিরে এসেছে তারা এগুলো পেয়েছে কোথায় এগুলো সব ইসরায়েলি রেওয়ায়তের মধ্যে আছে তারা নবী দাউদ্ভিন্ন রকম কথাবার্তা তাদের কাহিনীর মধ্যে আছে এগুলো করার সঙ্গে যেগুলো মিলেনা সেগুলো গ্রহণ করা ঠিক নয় এগুলো আলোচনা করাও ঠিক নয় তো কেউ কেউ যদি এখন কোন তাফসিলি এগুলো পান পড়েন ইমাম ইবিনি কাসির আবার সেগুলোকে তেমন উল্লেখ করেন নাই ইমাম কর্তবী উল্লেখ করেছেন করে বলছেন যে এগুলো ঠিক না এখন কেউ আবার আসে যে এগুলো পড়লো তার সে মধ্যে পড়ে আবার সেটা বয়ান শুরু করে দিল যে ইস আসলাম তে এর্দুর অগ্রসর হয়ে গেছিলেন এরকম বলে ফেলতে পারে এই এগুলো উল্লেখ করাও ঠিক না তিনি এটাকে ড্রপ করে দিয়েছেন এখন বাদশাহ বলছেন প্রমাণ হয়ে গেল আলহামদুলিল্লাহ সব প্রমাণ কিভাবে হয়েছে আমরা কথা শুনেছি মহিলা নিজে স্বীকার করেছে আনা রাওয়াত আমি নিজে তাকে প্ররোচনা দিয়েছিলাম চেষ্টা করেছিলাম তার কোনো দোষ ছিল না আন সত্য সত্য এখন আমি কথা বলতে হবে। এই কথা পরার পরে যখন ইসু আছে আবার গেল তারা আনার জন্য তখন তিনি আসলেন এসে বাদশাহ কাছে ওনা দেখা হয়ে গুলো মুক্ত মানুষ ইসু এখন আর বন্ধী না এখন অনেক সম্মানের সাথে আসলেন বাদশা ওনাকে নিয়ে এখন অনেক পরিকল্পনা করছেন অকল আল মালিক তু নিয়ে আস্তা খালে শুনে নামছি কিনুন আমিন যখন বাচ্চা দশ বলে ফেললো কি যে তাকে নিয়ে আসো আমি আমার জন্য তাকে খালেস করে তাকে আমি মনোনীত করব। আমার একান্ত ঘনিষ্ঠত তাকে বানিয়ে ফেলব তার পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করব না এমন জ্ঞানী মানুষ স্বপ্নের কি সুন্দর ব্যাখ্যা করেছে এবং তিনি সেটা তৃপ্ত হয়ে গেলেন যে আল্লাহ তালা সাত বৎসর দুর্ভিক্ষ আসবে তার দেশে সেই খবরটা স্বপ্নে দেখিয়ে প্রস্তুতি নেওয়ার মতো ইঙ্গিত আল্লাহ তালা করলেন স্বপ্নের মাধ্যমে বাচ্চা তো বিরাট দায়িত্ব আছে মানুষ তো না খেয়ে মরবে এবং সেগুলোর ব্যবস্থাপনা কি হতে পারে তার ফর্মুলাও ইসুফ আল্লাহ সাল্লাম দিয়ে দিলেন তাহলে এত বড় জ্ঞানের কথা আর এত বড় মানে খবর এটা এইরকম লোক ছাড়াই তো আমার রাষ্ট্র চালানোর জন্য এখন যখন কথা হলো কথা বললেন বলার পরে ইশরফ আল্লাহামকে তিনি সান্তনা দিলেন যে আর কোনো। দুশ্চিন্তা তোমার থাকলো না তোমার কোনো বদনামিও থাকবে না তুমি বীরের মতো হিরো হয়ে তুমি এসেছ তোমাকে জিরো বানানোর চেষ্টা করা হয়েছে এখন তুমি হিরো হয়ে গেলে তোমার জন্য আমি মাকিন অনেক কিছুর ব্যবস্থা করে রাখবো তোমাকে আমি দায়িত্বশীল বানাবো অনেক বড় দায়িত্ব দেবো আমিন তুমি অত্যন্ত নিরাপদ থাকবে এবং আমি তোমাকে আমানত দ্বার হিসাবে এ অনেক বড় বড় আমানত তোমার কাঁধে দেবো আমি অনেক বড় দায়িত্ব কোন ডিপার্টমেন্ট তিনি নেবেন তিনি নিজে বলে দিচ্ছেন আমাকে কোন ডিপার্টমেন্ট দেবেন দায়িত্ব দেন খাজা ইন খাজিনা খাজানার বহু বছর আমাকে সম্পদ বিভাগের দায়িত্ব দেন যত সম্পদ আছে সম্পদের মধ্যে টাকা পয়সা সম্পদের সম্পদের মধ্যে তো এই খাবার দাবার থেকে শুরু করে খাদ্য ইত্যাদি সবকিছু যে এগুলো যার আছে এগুলো দায়িত্ব আমাকে দেন এবং আমি হচ্ছি এবং আমার জানা আছে বিষয়টা আর এই যে খাজা ইনুল আরব এই মিশর কি এমনি বলা হয় যে মিসর খেজানাতুল আর অনেক উর্বর দেশ নীল নদের পানি দ্বারা মিশর নদী অনেক মিশর এলাকাটা অনেক উর্বর কিছু কিছু এলাকা মরুভূমির মতো আছে কিন্তু মেজরিটি এলাকা নীল নদের পানির সাপ্লাই দ্বারা কৃষি কাজ ফল ফলা দিতে ভরপুর মাসা আল্লাহ এই জন্য আরব দেশের আশেপাশের লোকেরা মিশর বলে মেসর খেজান আতুল আর্দ মেসর হচ্ছে এই পৃথিবীর শস্য ভাণ্ডার পৃথিবীর শস্য ভাণ্ডার অনেক ফসল হতো মিশন আর তিনি ফসলের ডিপার্টমেন্টে দায়িত্ব নিতে কারণ সাত বছরের জন্য টেকনোলজি দিয়েছে। এটা বুঝবেন না এই জন্য উনি দায়িত্ব চাইলেন আর বললেন ইনি হাফিদ আলিম আমি খুব ভালো হেফাজত করতে জানি হেফাজতে রাখবো আর আমি আলিম আমার এই বিষয়ে অনেক জ্ঞান আছে তো নিজের প্রশংসা করে ফেললেন কিনা এটা নিয়ে মোফাসেরা আলোচনা করেছেন যে আপনি যদি আপনি এটা জানেন খুব যদি বলতে যান এটা তো আবার একটু অহংকার হয়ে যায় তাকাবর হয়ে যায় শোয়িং অফ হয়ে যায় এটা কি ঠিক আছে কিনা কেন বললেন তো ওনারা বলছেন যে না যদি কেউ কোনো বিষয় তার এক্সপার্টিজ থাকে নলেজ থাকে তাহলে সেই বিষয় বলাটা এটা একটি এর মধ্যে কোন তার নিজের যদি কোনো বড়ত্ব জাহির না করতে চায় তার ভেতর এখলাস থাকে তাহলে তার ওই বিষয়ে জানা আছে এই কথা বলাটা দর্শনীয় নয় আমার এই বিষয়টার নলেজ আছে এবং এই মুহূর্তে মিশরে ওটার খুব দরকার হয়ে পড়বে ওইটা সারা পারা যাবে না যে এই বিষয়ের জ্ঞান ওনার আছে এবং আলিম তিনি এটা জানেন এবং তিনি হেফাজত করবেন অন্য কোন মন্ত্রীর দায়িত্ব দিলেই তারা দেখা যাচ্ছে যে কোনখান দিয়ে আবার মন্ত্রীরা কাকে বেশি দেয় কাকে কম দেয় তিনি একদম পরিমাপ মতো সাত বছরের ক্যালকুলেশন করে সব ঠিকমতো বন্টন করার দায়িত্ব কিভাবে নিতে হবে তিনি এটা এর চিন্তার মাথায় ওনার যেভাবে আছে অন্য কেউ এটা পারবে না এরকম কথা বলার ক্ষেত্রে এমন কোন আইভ নাই এখানে নিজে খুব জানি এরকম খারাপ কোন নেগেটিভ কিছু ধারণা করার কারণ আসেন তিনি আস্তে আস্তে করে এখন এই বাদশা কি করলেন হম আস্তে আস্তে শুধু খাদ্য মন্ত্রণা দিয়ে নয় বাদশাহ মালিক যিনি তিনি আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছেন তিনি চিন্তা করলেন যে এমন একটা ভালো লোক পেয়েছি এই লোকটা নিশ্চয়ই ভালো ছিল কোনো কোন রেওয়ায় আসে তিনি পরে ইসলাম কবুল করে ফেলেছেন ওনার হাতে তিনি মিশরের দায়িত্ব পরিপূর্ণ পুরো রাষ্ট্রের ক্ষমতা ওনার হাতে অর্পণ করার সিদ্ধান্ত নিলেন দায়িত্ব দিলেন খাদ্য মন্ত্রণালয় বা শস্য ভাণ্ডার এগুলো দিয়ে পরে ইয়ার তিনি এবং তিনি ওনাকে দিয়ে গোটা দেশের মধ্যে বা শহরের মধ্যে একটা শো করালেন যে উনি পরবর্তী বংশধর মানে প্রধান হতে যাচ্ছেন আর ইতিমধ্যে কিছুদিনের মধ্যেই আবার ওই যে ওজির ছিল মিনিস্টার যে ওনার মালিক বা মনিক ছিলেন জলাইকার স্বামী সে যে আলাদা ব্যক্তি হয় ওই রেওয়ায় আসে সে মারা গেল কিছুদিনের মধ্যে মারা যাওয়ার পরে তার আসলে খাদ্য মন্ত্রণালয় তার দায়িত্ব ছিল এটা ওনাকে দেওয়া হলো এবং উনিও বুড়ো হয়ে গেছেন রিটায়ার করার পর্যায়ে তিনিও মারা গেলেন পরে বাদশাহ নাকি এই রেওয়ায় কোন সহি পরিষ্কার ভাবে নাই ইসরায়েলি রেওয়ায় শোর দিয়ে পরবর্তী পর্যায়ে ওই জলাইখা ওই ওজিরের দিয়ে ইসুফ নাকি বিয়ে করিয়ে দেন হতেও পারে নাও হতে পারে মালিকু ইউসুফ বাদশাহ পরবর্তী পর্যায়ে উদ্যোগ নিয়ে ইসুফ আল্লাহমকে দিয়ে ওই জলাইখাকে বিয়ে শি করিয়ে দেন তা আমাদের পুঁথিওয়ালা রাতে জোগাড় করছে আর কি আপনাদের অনেকেরই আগ্রহ ছিল ঘটনা ঠিক কিনা জানার জন্য এই ঘটনা এভাবে এসেছে মিশালের বহুদিন শাসন করা শুরু করে দিলেন পরবর্তী পরে দুর্ভিক্ষ বাড়ে ওনার ভাইরা আসবে সেই কাহিনীতে যাওয়ার আগে এই যে বিয়ে হলো কি হলো না এই বিষয়ে তো এখানে সংক্ষিপ্ত আকার এসেছে আবার অনেক বিস্তারিত রং লাগিয়ে বহুত কাহিনী আছে অনেক অতিরিক্ত আছে আমি আপনাদের একটু বলে দেই ইমাম কর্তব্য করেছে ওইটা খুব হয়ে গেছে বিশ্বাস করার কোন কারণ নাই আরকি ধারণা করার কারণ যতক্ষণ পর্যন্ত সাংঘর্ষিক না হয় ততক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লা বলেছেন লাবু হু আরেকটা প্রিন্সিপাল দিয়েছেন যে আহলে কিতাবের সব কথাই বিশ্বাস করাও ঠিক না করতে হবে মনে করার কোন কারণ নেই আর সব কথাই অবিশ্বাস এগুলো কোনটাই ঠিক না এটাও না কিছু ঠিক থাকতেও পারে তথা হাজি সংঘর্ষ না লাগে সেটা নাও হইতে পারে সঙ্গে সেটা বিশ্বাস করা যাবে না যে ইসুব আল্লাহলাম ওই জলাইকার সঙ্গে তার অপকর্মে ডাকে সারা দিয়ে কিছু অগ্রসর হয়ে গিয়েছিলেন নাউজুবিল্লা এটা কোরআন হাজিজের সঙ্গে সাংঘর্ষিক এই অংশ নেওয়া যাবে না কিন্তু পরে বিয়ে করলে তো হালাল এটা কোন হাজিদের সঙ্গে সংঘর্ষ আছে নাই বিয়ে হইলেও ঠিক আছে আমাদের মানতে অসুবিধা নাই আর না হইলেও এটা বিশ্বাস করা আমাদের জন্য ভরত না ওকে ফাইন কি ঘটনা ওহাবিভিনে মুনাববে তিনি ইহুদি ছিলেন অরিজিনাল ইমানের বাসিন্দা তিনি ইসলাম কবুল করেছেন এবং করে মদিনায় এসেছেন আবু হরাই রাজি আলানু এর কাছে ইসলাম শিখেছেন বড় আলেম হয়েছেন তাবেদের মধ্যে একজন কিন্তু উনি বহু তাওরাত এবং ইহুদিদের বহু কাহিনী পড়েছেন উনি অনেক কিছু রেভাইভ করেছেন উনি কনফার্ম করেন আমাদের কাছে এইরকম আমাদের এগুলো পেয়েছি আমরা একটা ঘটনা তিনি কি পেয়েছেন সেটা হচ্ছে যে যখন বাদশাহ বি করিয়ে দিলেন ইসি আলামকে জলাইখাকে দিয়ে জলাইখার এটা তার ছিল ডাক নাম তার আসল নাম নাকি ছিল রাইল রাইল। যখন তার স্বামী মৃত্যুর পরে ইদ পার হওয়ার পরে বিয়ে সাদী করে দিল দেওয়ার পর ইসুফ আল্লা সঙ্গে যখন তার প্রথম বাসার ঘরে দেখা হয় তো বললেন আল্লাহ খাইরান বললেন যে আজকের এই যে দেখা সাক্ষাৎ এই অবস্থায় এটা কি অনেক ভালো হলো না তুমি যে যেরকম চেয়েছিলে অন্যায় ভাবে হারান তার তুলনা কি এটা অনেক ভালো হলো না তো তখন মহিলা নাকি বললেন আর তিরস্কার করবেন না তিরস্কার করবেন না আপনি যেটা দেখতে পাচ্ছেন সুন্দরী মহিলা এবং রাজকীয় পরিবেশে লালিতে পালিত হয়েছি মন্ত্রীর বাড়িতে এবং অথচ আমার স্বামী তা সে পুরুষোত্তহীন ছিল স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে স্থাপনের তার কোনো আমি পরাজিত হয়ে গেলাম এবং আমি অন্যায় উদ্যোগ নিয়েছিলাম ইসুফ আল্লাহ সাল্লাম বুঝলেন তখন না বেসারীকে বেশি তিরস্কার করে লাভ নেই তার তো সিচুয়েশনটা তো আসলে ছিল তিনি তাকে আর তিরস্কার করলেন না দাম্পত্য হয়েছিল ঘরে একজন ইফর আরেকজন নাম ছিল মানসা এগুলা বললাম তো হতেও পারে নাও হতে পারে এটাকে আরেকটু লম্বা করে বলেছে আরেক রেওয়া এতে ও ভাবে তিনি বলেন ওকে যে জোলাই খার স্বামী যখন মারা গেল তার তার স্বামী তখনও ইউসুফ জেলে আসেন এটা আরেক এবং স্বামী যাওয়ার পরে এই মহিলার ব্যাপারে তো বাদনামি টাদনামী হওয়ার কারণে আত্মীয় স্বজন তাকে আর বেশি পাত্তা টাত্তা দেয়নি তারপরে মহিলা এক পর্যায়ে তার সমস্যা কিছু হারালেন টাকা পয়সা বাড়ি ঘর মাল সম্পদ বালাখানা কিছু নাই এমনকি সে অন্ধ হয়ে গেল আবংশে রাস্তা রাস্তায় শেষ পর্যন্ত ভিকারির মতো অন্ধ হয়ে ভিক্ষা করে করে তার জীবন যাপন করত আর বয়স অনেক হয়ে গেছে তখন এই ঘটনা একটু ভিন্ন রেওয়াজ আসছে তো এখন ভিক্ষা করতো তো কেউ কেউ তাকে দয়া করে দুই পাশে দিত কেউ কেউ তোর পাশে দিবো না তোর চরিত্র ভালো না ওই ধারণা করে তাকে পে তাও দিত না কেউ রহম করতো না তো এইভাবে তো তার দিন যাচ্ছে খুব কষ্টে এর ইতিমধ্যে ইসুফ আলাইসলাম জেল থেকে বের হয়েছেন রাজকীয় আসনে আছেন এখন তিনি আর তিনি প্রায় রাষ্ট্রীয় সফরে কাজে বের হন এবং সঙ্গে ওনার বিরাট লোকজন থাকে বহর থাকে তিনি এখন রাষ্ট্রীয় দায়িত্বে আছেন তো কেউ কেউ বললো জোলাই থাকে যারা তাকে চিনে শোনো ইসুব তো ওই এখন বাদশাহ হয়ে গেছে তুমি তো চোখে দেখো না তার তো এখন এই খবর তুমি যাও তার কাছে তুমি যদি মিস্টেক করেছ এরপরে তো নবী মানুষ মানুষ আশা করে তোমাকে ভিকারি রাস্তা থেকে তোমাকে উদ্ধার করো আবার কেউ না যাই না খবর দা তুমি গেলে তার ব্যস অনেক কষ্ট তিনগুণ বাড়বে তুমি তাকে গুণা করাতে চেয়েছ ফেল করেছ তারপর তার আমি মৃত্যু অপবাদ দিয়ে তাকে এত বড় কলঙ্ক তার কপালে লেপার চেষ্টা করেছ আরে ইসব কে তো আমি মানুষ করেছি আমার ঘরে প্রতিপালিত করেছি আমি তার মেন্টালিটি তোমাদের থেকে বেশি জানি আমি রাখো আমি তাকে ডিল করছি এখন সে অপেক্ষা থাকলে যখন তিনি তার কাজে বের হচ্ছেন আবিদা মুলুকান বেত বললেন আল্লাহ কত পবিত্র কত মহান কত ক্ষমতা আল্লাহ যিনি যারা কৃতদাস থাকে তাদেরকে বাদশা বানিয়ে ফেলতে পারেন আর যারা বাদশাহের হালতে পৌঁছাই দিতে পারেন যে কত ক্ষমতা এই কথা শুনে ইসুপ নাকি বললেন মা হা এই মহিলা কি বলে ইসুপ কিন্তু চিনতেছেন না কারণ মহিলা তার জওয়ানি শেষ সে বুড়ো হয়ে গেছে অন্ধ হয়ে গেছে ভিখারি ফকিরনি এই মহিলাকে তাকে নিয়ে আসা কোন কথা কেন ইসুফ তো দাসের। মতো ছিলেন এখন তিনি গেছেন এই মহিলা কি বলছে কেন বলছে কারণ কি তারপরে কদম আসো তুমি যখন আমার ঘরে প্রথম এসেছিলে আজিদ এমসের ঘরে আমি তোমাকে অত্যন্ত আদর করে লালিত করেছি প্রথমে সন্তানের মতই কারণ তার স্বামী কি বলেছিল যে আমরা তাকে যেহেতু আমাদের সন্তান নাই সন্তান হবে কোথেকে নেই কিন্তু পরে তার মধ্যে মাথাটাকে আমি সুন্দর করে আঁচড়ে দিয়েছি মনে আছে তোমার সব কিছু ছোট গেলে তারপরে আহ আমার ঘরেই তুমি প্রতিপাড়িত হলে বড় হলে ও আক্রান্ত আমি কোন সময় কষ্ট দেনি অত্যন্ত আজকে আমি বিকারিনী হয়ে গেছি রকি আমার সব শেষ আমি এখন বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে চোখ চলে গেছে আমি একদিন ছিলাম মিশরের কত মহিলারা আমাকে দেখে বলতো এই মহিলার কপাল কত ভালো কত বড় রাজকীয় হালতে বসবাস করে তার কত বাঁধি কৃতদাসী আছে আর আজকে আমি লোকদের কাছে ভিক্ষার হাত পাতি কেউ আমাকে দয়া মায়া করে কেউ করে না ও হা দা জল এটাই হয় যারা দুনিয়াতে ফাসাদ করে তাদের শাস্তি এভাবে বোধ আল্লাহ তালা দুনিয়াতে দেন আমি আল্লাহর কাছে এখন শাস্তি পাচ্ছি আল্লাহ ভালো জানেন তখন নাকি বললেন ওই মহিলাকে লক্ষ্য করে ইসুফ আলাহিসাম হালবাকি বাকি তিতা জিদিন কি দেশাই আন তিনি নাকি বললেন যে তুমি যে আমাকে খুব আমার প্রেমে একদম মত্ত হয়ে গেলে ভালোবাসায় আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল এখন কি তোমার মধ্যে ওগুলো কিছু আছে আর কখনো ভুলতে পারিনি তোমার চেহারার দিকে একটি নজর তাকানো এই দুনিয়া সমস্ত কিছুর থেকে আমার কাছে উত্তম মনে হয় তো কিন্তু এখন সেই মহিলা বুঝে যে সেই সময় নাই সে এখন আমাকে আর করবে না তারপরে বললেন যে তোমার যে বিরহ আমাকে এখনো কষ্ট দেয় না ওই সদরা সৌ থেকে তোমার তুমি উনি কিন্তু ইস্যু তখন বসা বা হয়তো নেমেছেন হাতের মধ্যে চাবুক রয়েছে যে চাবুকটা ওনার ঘোড়ার উপরে আসে ঘোড়ার চাবুক যদি তোমার হাতে আছে এই চাবুকটা আমার কাছে দাও চাবুকটা হাতে নিয়ে চাবুকে এই যে মাথার আগের অগ্রভাগটা মহিলা তার বুকের মধ্যে লাগালো আর চাবুকের হাতের যে হাতলির অংশ ইউসুফের হাতে আছে তখন নাকি ইউসুফ মহিলার অন্তরে যে ধুপ ধূপ করছে এটা হাতের মধ্যে চার পেলেন তার তার হার্ট বিটিং তার অন্তরের এই যে ধরফর তিনি নাকি শেকিং তিনি চার পালেন ওকে তারপরে তিনি কাঁদলেন এরপরে তিনি তার ঘরে চলে গেলেন মহিলা তার জায়গায় চলে গেল অতপর ইসুফ আল্লাহ সাল্লাম নাকি আবার এই মহিলা কাছে লোক পাঠালেন নিয়ে আস এসে বলে তোমার যদি স্বামী থাকে তাহলে তার আর তোমার যদি পরে বিবাহ না হয়ে থাকে ওই স্বামী মারা যাওয়ার পরে তাহলে তুমি যদি চাও তাহলে আমি তাহলে তোমাকে বিয়ে করতে পারি তোমার তখন মন্দির ভিতরে এখন এত এই দুর্বলতা রয়ে গেছে তাহলে আমি এখন আবার কোন আফসোস নাই সেটা পূরণ করতে তখন নাকি তিনি বললেন এই খবর পাঠিয়েছেন মেসেঞ্জারের মাধ্যমে সরাসরি কথা হচ্ছে না ম্যাসেঞ্জার গিয়ে তাকে কথা বলছে তার ঘরে মহিলার ঘরে যে বাচ্চা বলছেন আপনাকে স্বামী আছে কিনা তাহলে তার ফর্গে যদি স্বামী না থাকে অবিবাহিত থাকেন তাহলে শরীয়ত মতে তিনি আপনাকে বিষাদি করে আপনার মনের বাঞ্চনা পূরণ করার জন্য তিনি কনসিডার করবেন ইসব আর কোন আকর্ষণ নাই কিন্তু তার যদি কোনো থাকে তিনি তার এই মনের এই বাঞ্ছনা কামনাটাকে তিনি পূরণ করে দিবেন। তিনি নাকি বললেন বাদশা বুঝে আমার সঙ্গে মস্করি করেন উনি আমাকে এরকম এর সে বেশি আর আজহাল আর কি করবেন তিনি এভাবে করতে চান তিনি আমাকে ফেরত দিলেন যখন আমি ছিলাম পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ যৌবনে আর এখন আমি বুড়ো হয়ে অন্ধ হয়ে ফকির হয়ে গেছি তারপরে তিনি বললেন যে না মহিলা বোধহয় নেগেটিভ এটাই তিনি মেসেজ পেলেন এরপরে আবার রাস্তার মধ্যে তিনি নেক্সট উইকে যখন আবার ইয়ে করছেন দায়িত্ব পালনে এগিয়ে আসছেন হাঁটাহাটি করছিলেন বাদশাহ ইসফ আলাহিসাম মহিলা আবার এসলেন এসে কিছু কথা বলতে চাইলেন তখন মহিলা বললেন যে আমি যে লোককে পাঠিয়েছিলাম তার সঙ্গে কথা হয়েছে যে কথা তো হয়েছে আমি তো বিশ্বাস করি নাই আমাকে কষ্ট দিতে চেয়েছেন কিনা তা আপনি এই রকম ফিল করেন মনের হাস এখনো রয়ে গেছে বলে আমি এখনো ফিল করি তখন ইসুফ আল্লাহ সাল্লাম লোকজন দিয়ে পাঠালেন তাকে ঘরে নিয়ে যাও সুন্দর করে গা গোছ দিয়ে ভালো করে নতুন ফ্রেশ জামা কাপড় পরিয়ে তাকে তাকে ঘর করবেন কেমনি তিনি নাকি এখন আল্লাহর কাছে নামাজে দাঁড়াইলেন আগে অনেক দোয়া করলেন আল্লাহ কাছে আর মহিলাকে তার পিছনে নামাজ পড়তে যেভাবে আমরা বলি যে তুমি আমার পিছনে নামাজ পড়ো মহিলা নাকি তার পিছনে নামাজ পড়লেন এবং তার যৌবন ফেরত দাও তিনি নাকি এরকম দোয়া করলেন তার সম্পূর্ণ যৌবন সৌন্দর্য সবকিছু নাকি ফেরত আসলো আল্লাহ আলাম আল্লাহই ভালো জানে যে কারণ ইসলাম নিজেকে সংবরণ করেছেন গুণা থেকে সেই জন্য পুরস্কার হিসাবে আল্লাহ তালা আজকে এই মহিলাকে জওয়ানি দিয়ে আল্লাহ তার গুণা থেকে দূরে থাকার পুরস্কার দান করলেন দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহ নাথিক নাথিং ইম্পসিবল পরবর্তী পর্যায়ে তারা কি শুনবেন যে এগুলা ক্ষেত্রে বলা হয়েছে এগুলো বিশ্বাস করা জরুরি মনে করা কোন কারণ নেই এবং এগুলা কেউ বিশ্বাস করে করলেও করার হাতির সঙ্গে সাংঘর্ষিক কিছু নেই আহলে কিতাবের কাহিনী এটা ইমাম কর্তুবী বলেছেন এইটা হতে পারে এখন যেটা যে কাহিনী না কেমনে ওই বাচ্চার কাছে খাজাইন আদে চাকরি করতে চাইলেন মিনিস্টার হতে চাইলেন যে বাচ্চা মুসলিম না এখন মুসলিম বা নবী বা কোন মুসলিম ভালো মানুষ কি এরকম কোন অমুসলিম অথবা দুষ্কৃতিকারী অথবা কোন ধরনের জালিম বাদশাহ তাদের কাছে কি চাকরি করতে পারবে মন্ত্রী হতে পারবে তাদের ক্যাবিনেট মেম্বার হতে পারবে এই বিষয় ইমাম কর্তুবী আলোচনা করে বলছেন ওলামারা বলেছেন যে ইউবি হলির রাজুলে আল ফদির রাজুল ফাজর কোন নেককার মানুষও কোন নেককার নয় এমন কোন বাচ্চার চাকরি করতে পারেন কোন রাষ্ট্রীয় ক্ষমতা অধিকারী ব্যক্তির মন্ত্রী হতে পারেন এবং অথবা কোন অমুসলিম শাসকের আন্ডারে মন্ত্রী মিনিস্টার এরকম কোন বড় সরকারি দায়িত্ব পালন করতে পারেন এটা আরবি শব্দ কিন্তু বেসার্থে যদি ওই রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী অমুসলিম শাসক তাকে এমন দায়িত্ব দেয় যে দায়িত্ব তুমি তোমার মতো করে ঠিক মতো কাজ করো আমি তোমাকে কোনো আপত্তি করবো না বাধা দেব না তাহলে এই ক্ষেত্রে দায়ী আছে ওকে কিন্তু যদি দায়িত্ব দেয় যে আমি যা বলবো আমার তরিকা আমার কার্যকরী করবা তাহলে এই বাদে এমন কোন এরপরে আসলে আরেকটা যে একটু আগে বলেছিলাম ইমাম কর্তবী বলছেন যে জওয়াজ আন ইয়ুব ইনসান ইয়াকুরুল্লাহ আহ কোন কাজ মানুষ চেয়ে নিতে পারে কিনা দায়িত্ব চেয়ে নেওয়া দায়িত্বের জন্য দরখাস্ত দেওয়া এটা দায় আছে কিনা কারণ হাজি আছে যে ইমারতের দায়িত্ব চাওয়া কোন সরকারি দায়িত্ব চায় কেউ এই এরকম চাইলে নবী করিম সাল্লাম তাদেরকে দায়িত্ব লোভী মনে করেছেন তাদেরকে দায়িত্ব দেন নেই হাজি এসেছে আব্দুর রহমান সামুরা তিনি বলেন আমি নবী করিম সালামকে আসি একদিন বললাম আহ যে ইয়ার আমাকে দায়িত্ব দেন আমি একটা দায়িত্ব পালন করি তিনি বললেন রহমান নিবানা ইতা তিন উকিল তাই যদি তুমি চেয়ে দায়িত্ব গ্রহণ করো এই দায়িত্বের সম্পূর্ণ জিম্মাদারি তোমাকে দেওয়া হবে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তোমাকে কোন সাহায্য করা হবে না তুমি দায়িত্ব সামাল দিতে গিয়ে উল্টা পাল্টা করে ফেলবা আর তুমি চাও না দায়িত্ব তোমার ভিতরে দায়িত্বের কোন লোভ নেই পদের এসে গেছে আল্লাহর পক্ষ থেকে আর বলেন যে আমি উনি তো অনেক ভালো মানের সাহাবি উনি নবী করিম সাল্লা সাহ অনেক ঘনিষ্ঠ ওনার কবিলার দুই লোক আসা কবিলার আসলো তারা একটু দায়িত্ব লোভি তারা বললো আমাদেরকে এক কাজ করো নবী করিম একটু দেখা করাই যাও আমরা তো উনি আমাদেরকে পাত্তা দিবেন না তোমার কারণে গেলে একটু আমাদের কথা শুনবো কিছু একটু আলাপ করবো ওনার কি আলাপ করবে বলে নাই তো দুইজনকে নিয়ে আমি গেলাম ওনার কাছে একটু বলে এই বেচারা দুইজন আমার কবিল দেখা করতে চায় আপনার সাথে কে দুই জনে গিয়ে বললো যে আপনার কাছে তো অনেক দায়িত্ব আছে কোনো এক জায়গায় ছোটখাটো ইমারতের দায়িত্ব আমির বানাই দেন না করতেন করছিলেন তখন আর ওনার ছোটের ফাঁকে দিয়ে মেশাকে দেখা যাবে দেখি তাদের দিকে তাকাইলেন ওদের দায়িত্ব পাওয়ার লো দর্খস দেখে তিনি মোটেই খুশি হলেন না তিনি আমার দিকে তাকাইলেন আর বলেন মা তা কল তুমি কি মনে করার চাই তোমার মতামত কি মানে তুমি বুদ্ধি করে আল্লাহ কসম করে বলি এই দুইজন যে মত কোন মতলবে আপনার সঙ্গে দেখা করতে চাইছে আমাকে তো বলে নাই আমি তো জানতাম না কম তু আয়াত আমারই পাইনি যে তারা এখানে আপনার কাছে ইমারতের চাওয়ার আশা নিয়ে আসে আমাদেরকে আমির বানাম কোন জায়গায় তারপর তিনি বলেন আমাদের কাছে কেউ দায়িত্ব চাইলে আমি জীবনে দেব না তাদেরকে যারা চায় না তাদেরকে ডেকে দায়িত্ব দেব। এই জন্য ইসলামী রাষ্ট্রের কাজ ইসলামী আন্দোলনের কাজ ইসলামী সংগঠনের কাজ ইসলামী কোন দায়িত্ব পালনের কাজ নিজে চেয়ে নেওয়া ঠিক না এই যে হাদিস পাওয়া যায় এখন ছিল ওনার জন্য অ্যালাউড ছিল কারণ তিনি তো আল্লাহ নবী নবীদের দায়িত্ব পালনের লোভ আছে না তাদের জন্য গ্যারান্টি আছে বিরা তাদের ক্ষেত্রে কোন অবজেকশন নাই ওনাদের কাছে আল্লাহ তালা রাসুল হিসাবে পছন্দ করেছেন নবুতের দায়িত্ব দিয়েছেন যারা তাদের জন্য দায়িত্ব পালন করার ক্ষেত্রে এখান থেকে কেউ কেউ আবার নিয়েছেন না আজকেও যদি কোন মুসলিম রাষ্ট্রের মধ্যে ইসলামী দেশের মধ্যে যদি ইসলামী শরীয়তের বিচার ব্যবস্থা থাকে তাহলে কাজী হওয়ার মতো উপযুক্ত যদি আলিমোলামারা থাকেন তারা এগিয়ে আসা উচিত দায়িত্ব তারা নিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত তা না হলে ওরা ভালো লোকগুলো দায়িত্ব না নিলে কারা দায়িত্ব নেবে খারাপগুলো দায়িত্ব নেবে তারা আবার গন্ডগোল করে ফেলবে এই জন্য সব খারাপ লোকগুলো যদি খালি চুপ করে থাকে দায়িত্বের জন্য এগিয়ে না আসে তাহলে এই সমস্যা হয়ে যেতে পারে কিন্তু যদি না চায় আপনি নিজের যোগ্যতার কথা বলে দেয় দ্যাট মে বিসিডারে এখন তিনি আরো বলেছেন এটা জায়দা কর্তি বলছেন কেউ নিজের একটা পার্সোনাল স্টেটমেন্ট দিতে পারেন ওনার কি যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে শিক্ষাগত যোগ্যতা কি আছে এগুলো লিখতে পারে এই দেশে কোন চাকরির জন্য দিলে পার্সোনাল স্টেটমেন্ট দেওয়া লাগে জানা আছে না সিবির সাথে আমি এই দায়িত্বের জন্য ফিট কেন তুমি এই দায়িত্বের জন্য ফিট কেন লেখ যে আমার এই লাইনে এতদিন কাজ করেছি আমার এই এরিয়ার স্পেশাল ট্রেনিং আছে আমার এতদিনের এক্সপেরিয়েন্স আছে এইভাবে কেস এসে এসেছিলাম এইভাবে ডিল করেছি আমাদের মুসলিম দেশে অবশ্যই এত কিছু লেখার জন্য বলে না কিন্তু এই দেশে বলে তো মাঝে মাঝে বলতে গেলে তো বেশি বলা হয় যত বেশি বলতে পারে তত অনেক সময় তারা গুরুত্ব দেয় আবার না বললে দেব না বোঝায় তো এরকম আমি যখন মাঝে এখানে দেখি যে পার্সোনাল লেখা লাগে চাকরি বাকরি চাইতে গেলে মনের মধ্যে খটকা লাগতো যে নিজে অনেক কিছু জানি এটা বলি কেমন এটা তো মানানসই না এ দেশে এটা করে কেমনি এখন তো দেখা কিছু তো যে নিজের ব্যাপারে খুব বেশি গাওয়া খুব জানি এগুলো বর্ণনা না করা কিন্তু নিজের পরিচয় তুলে ধরার জন্য কিছু বলা দেখা যায় আল্লাহ আলম এরপর আমরা শেষ করে রহমাত আল্লাহ তালা বলছেন এইভাবে আমি কি আমি ইউসুফ জমিনের মধ্যে ক্ষমতায় বসিয়ে দিলাম তাকে তিনি কেটেছে সৎ ভাইদের যন্ত্রণায় সাফার করেছে পরবর্তী কৃত দাস হলো পরে আবার তাও একটু শান্তিপূর্ণ রাজকে পরিবেশে থাকার এরপরে আবার বদনামী নিয়ে আবার জেলখানে যেতে হলো জীবনটা দুর্বিষহ হয়ে গেল সে কোথায় যাবে সমস্ত জায়গা তার জন্য দরজা খুলে গেলো সবকিছু সমস্ত দেশ তার কন্ট্রোলে চলে আসলো এভাবেই আমি রহমতিন আমার রহমত দিয়ে এটাকে আমি ডাকিয়ে চাই দুনিয়াতে এরকম ধন্য করে দেয়াকে চাই কত দিয়ে দেয় তাকে সে চিন্তাও করতে পারে নিজে কিছু ভাবে আর আমি নেককারদের নেক নেকর্ম তো কখনো নষ্ট করতে না। তাদের সাফার করে জীবনে তাদের পরীক্ষা নিরীক্ষা আসে এখানে পরীক্ষায় পাস করলে তাদের নেক কর্ম করে এগুলাকে আমি কখনো নষ্ট হতে দেই না জেলখানে গিয়েছিল বদনামী মাথায় নিয়ে অথচ সেটা নির্দোষ অনেক সময় এরকম হয় নির্দোষ হল যখন সাফার করে লোকেরা বরাবরি করে নির্দোষ হলে কি সাফার করে নাকি আবার নিজেও মাঝে মাঝে কি হলো আল্লাহ দেখলেন আমার এত পরীক্ষা আমি এত কষ্ট করলাম আল্লাহ তালা দেখি যে আমার মানে যেন বিপদ থেকে করেন না তো আমার এই নাকি এত ভালো কাজ কি হলো কোন মূল্যায়ন হলো না অ্যাপ্রিসেড হলো না আল্লাহ তালা বলছেন ওয়ালান পুরস্কার আমি কখনো নষ্ট হতে দেয় না হেফাজতে আছে কখনো কিছু দেবে কিনা কোন সময় দেব আর সবচেয়ে বড় কথা হচ্ছে না আসলে তার জন্য রেখে দিচ্ছি কোথায় দিতে খাই মানুয় কেন আর আসল হচ্ছে যে আখেরাতের যে বিশাল পুরস্কার আছে সেটাতে কত উত্তম হবে কত বেশি হবে কত বড় হবে যারা ইমানদার যারা তাক অর্জন করেছিল তাদের জন্য যে কি রেখেছি আখেরাতে সেটা তো কোনো হিসাবই নাই কোন কোন নেককার দুনিয়াতে তার ত্যাগ কোরবানির বিনিময়ে কিছু পেয়ে খুব নিগ্রহের শিকার ছিলেন আজকে আল্লাহ তালা তার স্নানকে বাড়িয়ে দিয়েছেন হতে পারে আর কোনো সময় দেখা যায় যে হলোই না কিছু দুনিয়াতে কেউ বুঝতে পারল না যে তিনি কি ছিলেন কিন্তু আল্লাহ এবং শিক্ষা যদি কখনো কোন বড় ধরনের ষড়যন্ত্রের শিকার হয়ে যায় দুনিয়া তার বিরুদ্ধে যদি লেগে যায় সমস্ত মিডিয়া তাকে যদি কলঙ্কিত করার চেষ্টা করে আল্লাহ তালার কাছে তার শান কি মানুষের মনে করতে পারে যা কিছু রটে কিছু না কিছু ঘটে কিন্তু আল্লাহর কাছে এরপরে আসলো এবারে ইসবের ভাইদেরকে কেনান দেশে তাদের এলাকায় দুর্ভিক্ষ তাদেরকে গ্রাস করছে না খেয়ে মারার উপক্রম তারা জানে সারা মিশরে আশেপাশে দেশগুলোতে খরা দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে আকাল দেখা দিয়েছে দুর্ভিক্ষ মানুষ মরে যাচ্ছে খাবারের জন্য এক জায়গায় খাবার আছে ইসুফআরে থরে সাজিয়ে রেখেছেন এবং তিনি খাবারগুলো শীষের মধ্যে রেখে দিয়েছেন এবং যেটা প্রথম বছরের সাত বছরের যে প্রতি বছর হয়েছে এই সাত বছর আবার লেয়ার তৈরি করেছেন আগের সাত বছর নিচে থাকবে টান দিলে ওগুলো আগে তারপরে সাত বছর তারপরে ভিতরে এরপরে সাত বছরটা দ্বিতীয় বছরটা ভিতরে তৃতীয় বছরটা তারপরে যাতে করে কোনটাই সাত বেশি না থাকতে হয়। বছর আগে খেয়ে ফেলে তাহলে আগের গুলো তো বাসি হয়ে যাবে পুরনো হয়ে যাবে পোকা ধরে যাবে এমনকি শুধু মানুষের জন্য রাখেন নাই খড় কুটা যেগুলোকে আমরা বাংলায় বলি খ্যার গরু ছাগল এগুলার জন্য তিনি এগুলা জমা করে রেখেছেন বিরাট বিরাট পাইল করে না হলে তো গরু ছাগল গৃহপালিত পশু সব মারা যাবে তো সবাই আসতো ওখানে ওনার কাছ থেকে এই রেশন নেওয়ার জন্য রেশন বলে আমাদের তাই না এই রেশন নেওয়ার জন্য আসলেন যা ইস ইউসুফ ইউসুফের ভাইরা কেনান থেকে আসলেন এসে ইউসুফের সঙ্গে তারা দরখাস্ত দিলেন যে আমরা অমুক দেশ থেকে এসেছি আমাদেরকে হ্যাঁ কিছু খাবার দেন না খেয়ে মারার অবস্থা আমাদের সব শেষ হয়ে গেছে কিচ্ছু নাই খাবার ইসব দেখে চিনে ফেলেছেন তারা চিনতে পারিনি সে কাহিনী আমরা ইনশাল্লাহ আগামীতে শুনবো অবিল্লায় অফিস